বাংলা মানবতার সমান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহুলিল্লাহি আজমাইন বাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার দর্শ শূন্য অনুষ্ঠানটি দেখতে শুরু করেছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি বা তাস আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ইস্তেকফার এবং তাওবা আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তালার কাছে ফিরে আসার গুরুত্ব নিয়ে আমরা দেখছিলাম মোমেন শুধু নিজেদের জন্যই দোয়াক করবেন না অন্যান্য সকল মোমেন নারী পুরুষের জন্য এবং বিশেষ করে তার পিতামাতা আপন জন্য আল্লাহ তালা কোরআন কেরিমে নির্দেশ দিয়েছেন মোমেনগণ পূর্ববর্তী সকল মোমেন মোমেনের জন্য দোয়া করবেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম হাদিস শরীফে বিভিন্নভাবে সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন তাদের পিতামাতার জন্য দোয়া করতে তাদের গোনাহের জন্য ক্ষমা চাইতে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে এসে প্রশ্ন করছেন ইয়া রসোল্লাহ আমার পিতা মাতার মৃত্যুর পরে তাদের খেদমতের তাদের সেবার আর কি বাকি থাকে রসল্লা সাল আলি সাল্লাম বললেন আসল্লা আলী হিমাফারুল্লাহমা তাদের জন্য দোয়া করা এবং তাদের গুনাহের জন্য ক্ষমা চাওয়া আরও কয়েকটা কথা তিনি বললেন অন্য হাদিসে রসল্লাহ সাল্লাহ আলি হিসাল্লাম বলেছেন ইন্নাল আবদা দেখবে যে তার মর্যাদা অনেক বেশি বাড়ানো হয়েছে যে কর্ম নেক আমল তিনি করেননি সেগুলোর স্বভাব তার আমল নামায় লেখা রয়েছে বান্দা প্রশ্ন করবেন আমি এত মর্যাদা কিভাবে পেলাম আমি তো এত কর্ম করিনি তখন তাকে উত্তরে বলা হবে তোমার সন্তানরা তোমার জন্য আল্লাহ কাছে ক্ষমা সেই ক্ষমার বিনিময়ে আল্লাহ তোমার এই মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে সময় দর্শক সন্তানদের জন্য দায়িত্ব হলো নিজেদের ইস্তেকফারের পাশাপাশি পিতামাতার জন্য ইস্তেকফার করা দোয়া করা অন্য হাদিসে রাসল সাল আলী ওয়াসাল্লাম বলছেন ইদাম আহ কথা আনহ আম ইল্লামিন সালাদ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার কর্ম বন্ধু হয়ে যায় তার কোনো নেক আমল আর থাকে না করতেও পারে না সবাবও পায় না ইল্লা মিন সালাস তিনটে কর্ম তার চালু থাকে সে সবাব পেতে থাকে একটা হলো সদাকায় জাহাড়িয়া এমন কোন দান সে করেছে যেটা স্থায়ী যার কল্যাণ মানুষ পাচ্ছে এটার সবাব সে পেতে থাকবে ওয়াইল মিন ইন্তফবিহী কোনো জ্ঞান সে রেখে গিয়েছে যে জ্ঞান তার মৃত্যুর পরেও চলতে আছে বই লিখেছে প্রচার করেছে মানুষকে শিখিয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী জ্ঞানের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে গ্রন্থ ছাত্রদের জন্য সংরক্ষিত করে রেখে গিয়েছে ইলেকট্রনিক মাধ্যমে কোনো এলএম সংরক্ষণ করে রেখে গিয়েছে যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে তার স্বপে পেতে থাকবে ওওয়ালাদ সাদু আর যদি নেকর সন্তান রেখে যায় যে সন্তান তার জন্য দোয়া করবে তার সাবটাও তার আমল নামায় লেখা হতে থাকে সময় দর্শক সন্তানের দোয়া এবং ইস্তেকফার দোয়া অর্থ তার মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে আল্লাহ আমার পিতামাতার মর্যাদা বাড়িয়ে দেন তাদের আপনার দান করেন তাদের জান্নাতে মর্যাদাময় স্থান দেন প্রিয়বান্ধাদের সাথে রাখেন ইত্যাদি তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তালের কাছে চাওয়া আর ইস্তেফার তাদের গুণাহের জন্য ক্ষমা চাওয়া আল্লাহ তাদের গোনাহগুলো ক্ষমা করেন আল্লাহ তাদের ভুল তুটিমার্জনা করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এই দুটো কাজ সন্তানের দায়িত্ব কিন্তু আমরা অনেক সময় পিতামাতার জন্য দোয়া নিজেরা না করে অন্যদেরকে দিয়ে করানোটাকে ভালো মনে করি আনুষ্ঠানিকতার ভিতরে নিমজ্জিত হই রসল্লা সাল্লাহ আল ইসলাম আমাদেরকে দিন দিয়েছেন জীবনমুখী আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন এখানে আপনার কল্যাণ আপনার পিতামাতার মাতার কল্যাণ আল্লাহ এবং তার রসুল সাল্লাস্লামের উদ্দেশ্য কিন্তু আমরা যখন আনুষ্ঠানিক আমরা তো কল্যাণ থেকে বঞ্চিত হই অন্য কোনো মানুষ হয়তো কল্যাণ পাই আমরা দর্শক এখানে কয়েকটা ভুল আমরা করে থাকি। প্রথমে আমরা মনে করি শুধু মুখে দোয়া করব যে আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন মর্যাদা বাড়িয়ে দেন এটাতে কি হয় দোয়ার সাথে আরো কিছু কথা না করলে বোধহয় দোয়া হলো না আমাদের বাংলায় বলা হয় শুধু কথায় চিড়ে ভেজে না শুধু কথা দিয়ে হলো নাকি কিছু হয়তো টাকা পয়সার সাথে ব্যয় ব্যয় করে দর্শক টাকা পয়সা করা এটা অন্য দেখব আল্লাহ তবে আল্লাহ সাথে বাণিজ্য খুব সহজ আপনি অন্তর দিয়ে বলবেন শুধু আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন আম্মাকে মাফ করে দেন আমার পূর্বপুরুষদের মাফ করে দেন এই যে আপনি মন থেকে বললেন অন্তরের আকুলতা আবেগ যদি থাকে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই আপনার বাক্যের মাধ্যমে আপনি যেমন সবাব পেলেন কারণ আল্লাহ জিকির এটা একটা বড় সবাবের কাজ আমরা দেখেছি আপনার আত্মা আল্লাহ হলো এবং আপনার পিতা মাতা বা যার জন্য দোয়া করলেন পূর্বপুরুষ পিতা মাতার অন্তর্ভুক্ত যারা তাদের কাছে সবটা পৌঁছে গেল তাদের আমল নামায় সব লেখা হয়ে গেলো আমরা যখন দোয়া করব আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন আম্মার মর্যাদা বাড়িয়ে দেন চলতে ফিরতে হেঁটে বসে সালাতের ভিতরে সালাতের বাইরে সাজদায় যে কোনো অবস্থায় হাত তুলে না তুলে আমরা যখন আল্লাহর কাছে এই দোয়াগুলো করবো আমরা আল্লাহর জিকিরের এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করার সব যেমন পাবো আমাদের পিতামাতার মাতার জন্য দোয়ার কারণে তাদের আমল নামায় সব লেখা হয়ে যাবে এর সাথে কোন আনুষ্ঠানিক কথা খাওয়া দাওয়া এগুলো কোনোটারই কোনো মূল্য নেই বরং এগুলো রসোল্লা সাল্লাহাম সাহাবি তাবেইন তাদের কর্মের বিপরীত আর রসল্লাহ সাল্লামের পদ্ধতির বিপরীত কর্ম আল্লাহ কবুল করেন না সময় দর্শক আমরা আরো মনে করি ধারণা করি যে আমরা গুণাগার আমরা আমাদের আব্বা আম্মার জন্য কান্দে তো কাজ হবে না কিছু মানুষ ভালো মানুষ নেক মানুষ যদি এসে দোয়া করে তাহলে হয়তো আমাদের পিতামাতার অনেক বেশি উপকার হবে দর্শক এটাও আল্লাহ তালার প্রতি কু ধারণা পোষণ করা ইমানের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক আমরা গুণাগার হল আল্লাহর বান্দা আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন এই দু আশা তো আমাদের অন্তরে থাকবেই আর আল্লাহর হুকুম তো পিতা মাতার জন্য দোয়া করা রসোল আল্লাহ নির্দেশ তো পিতা করা কাজে এক্ষেত্রে আল্লাহ তার রসল মোহাম্মদ দেননি ইসলামে কোনো পুরোহিত নেই যে আমার এবাদত করে দেবে বা তিনি এবাদত করলে আমার এবাদত আমি পাপের কথা তাকে বলবো তিনি আল্লাহর কাছে তো নিয়ে নেবেন আমি এবাদতের ব্যবস্থা করব তিনি মন্ত্র পড়ে দেবেন এই ধরনের কোন ব্যবস্থা ইসলামে নেই এবাদত তো আল্লাহর জন্য বান্দায় এবাদত করবে এবং তার আত্মা শুদ্ধ হবে হাদ্য পাবে এক ব্যক্তি আমি অনেক খাবার তৈরি করলাম এক ব্যক্তি খাদ্য গ্রহণ করলেন আর পুষ্টিটা আমার দেহে চলে আসলো এটা যেমন একটা একান্তই বাতিল চিন্তা ঠিক তেমনই বাতিল চিন্তা যে অন্য ব্যক্তি এবাদত করবে আমার পক্ষ থেকে তা হয়ে যাবে অন্য ব্যক্তিকে সাহায্য করা তাকে ক্রাম করা সম্মান করা এগুলো ভিন্ন আবাদত কিন্তু আমার যেটা দায়িত্ব আমাকে পালন করতে হবে সমানত দর্শক আমরা অনেক সময় দেখি সন্তান পিতামাতার মৃত্যুর পরে দোয়ার জন্য আয়োজন করেছেন আলেমুলামা নে বা বৎকার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন সবাই দোয়া করছে কিন্তু পরিবারের কেউ দোয়ায় শরিক হচ্ছেন না তারা খাবার দাবারের আয়োজন করছেন তাদের চেতনা একটাই যে আমরা তো টাকা পয়সা দিয়ে দোয়ার ব্যবস্থা করেছি আমাদের তো দোয়ার প্রয়োজন নেই দর্শক এটা কি কোনো ইসলাম হলো না এটা আল্লাহ তাল্লার সাথে আমাদের সম্পর্ক হলো আমরা মনের আবেগে পিতামাতার জন্য যন্তরের অন্তরের ব্যথা নিয়ে কাঁদতে পারব অন্য কেউ তো তা কাঁদতে পারবো দর্শক আর এই দোয়ার সাথে দোয়ার আগে কিছু খতম করতে হবে দোয়ার পরে কিছু বলতে হবে কোনোটাই তো রসল সাল্লাম সাহাবিগঞ্জ শেখাননি আমাদের দিনের মডেল তো তারাই রসল্লা সাল্লাহ সাল্লামের জীব দশাই তার প্রিয়জনেরা চলে গিয়েছেন তার সাহাবিদের প্রিয়জনেরা পিতা মাতা সন্তান চলে গিয়েছেন তারা তাদের জন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে দোয়া করেছেন সলাতুল জানাজার পরে কোনো আনুষ্ঠানিকতা দোয়ার জন্য মানুষজন ডেকে নিয়ে আসা বছরে জন্মদিনে মৃত্যুদিনে কখনোই তারা করেননি রসল্লাহামের অফাতের পরে তার প্রিয়জনেরা তার কন্যা তার জামাতা তার নাতি সবাই বেঁচে ছিলেন দীর্ঘদিন ছিলেন সাহাবাহিকেরাম কেউ কখনো এগুলো করেননি সম্মানিত দর্শক কাজে আমরা রসল্লাহ আসলামের শেখানোর মতো সহজ অন্তরের জীবন ঘনিষ্ঠ যে বিধানগুলো আল্লাহ তালা দিয়েছেন তার সুল দিয়েছেন আলীহাতাম আমরা সেগুলো পালন করব ঠিক তাদের মতোই পালন করব এবং তাদের মতো পালন করলে পূর্ণ মর্যাদা সাপ পাবো আমার আত্মা পরিশুদ্ধ হবে পিতামাতার প্রেম তাদের প্রতি ভালোবাসা হৃদয় আসবে তাদের জন্য দোয়ার আকুতি মনে আসবে আল্লাহর কাছে দোয়া করতে যে আমার চোখে পানি আসবে আমার হৃদয় পরিশুদ্ধ হবে আর আমার পিতা মাতা পেয়ে যাবেন দর্শক এর পাশাপাশি আর একটা বিষয় হাদিসে নির্দেশনা রয়েছে পিতা মাতার জন্য করার হাদ আব্দুল্লাবিনা আব্বাস রাজনীত গ্রন্থের হাদিস রসোল্লা আমার মা বরণ করেছেন আমি যদি এখন তার পক্ষ থেকে সৎকা করি দান করি তাহলে কি আমার মা এই দানের সবটা পাবেন রসোল্লাহ সাল্লা সাল্লাম বলেন তাসাদ্দাক আনহা হ্যাঁ তুমি দান করো তখন ওই সাহাবি বললেন আমার যে বড় একটা খেজুরের বাগান রয়েছে খুব বড়ো সম্পদ বড় বাগান আমাদের বাঙালি পরিবেশে বিশাল কৃষি খামার আমি ওটা সদাকায় যারে হিসেবে অকফ করে দিলাম আমার আম্মার সহাবের নিতে দর্শক পিতা মাতার অফাতের পরে দোয়া ইস্তেকফারের পাশাপাশি সাদাকা সুন্না নির্দেশিত কর্ম কিন্তু এখানেও আমরা ভুল করি আমরা রসোল্লা সাল্লাম এবং সাহাবিগণের দেখানো অনানুষ্ঠিক সদাকায় যা বা কাউকে গোপনে দান করার সে আনুষ্ঠানিকতার ভিতরে নিমজ্জিত হয়ে যায় মানুষজন ডেকে খাওয়াই অনুষ্ঠান করি এগুলো সব সন্ন্যাবিরোধী কর্ম এর মাধ্যমে আনুষ্ঠানিকতা হয় অন্য অনেকে ফায়দা পায় আমরা কিছুই পাই না আপনি দোয়া করবেন আপনি যদি সদাকা করতে চান স্থায়ী সদাকা দান করে দেন মসজিদ মাদ্রাসা বা জনকল্যাণে আপনি স্থায়ী দান করে দেন না হলে গোপনে দান করেন সাধারণ দানই করেন আল্লাহ তালার কাছে নিয়ত করেন যে এই সফট আবার আব্বা আব্বাকে পৌঁছে দিন কিন্তু কথা অনুষ্ঠান সর্বস্বতা পুরোহিত তান্ত্রিকতা এগুলো আমাদের হৃদয়কে ময়লা করে দেয় সামাজিক কথা আনুষ্ঠানিক কথা আমাদের অন্তরকে অপবিত্র করে আমাদের এই কর্মটা নষ্ট হয় আমরা সবাব থেকে বঞ্চিত হই পিতা মাতাও কিছু পান না আর এই অনুষ্ঠানে যারা আসে তারাও দোয়া করতে আসে না খাওয়ার জন্য অধিকাংশই আসেন এই কথার মাধ্যমে আমরা অনেক রকম অন্যায় এবং লোক দেখানোর কর্মের ভিতরে নিপতিত হই আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমি দর্শক তাহলে নিজের জন্য ইস্তেফার আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ছাড়াও পিতামাতার জন্য সকল মোমেন মোমেনাদের জন্য দোয়া করতে ক্ষমা চাইতে আল্লাহ তালা কোরআনে নির্দেশ দিয়েছেন রাসলাসম হাদ শাহেফের নির্দেশ দিয়েছেন এর মাধ্যমে আমরা আল্লাহর জিকির এবং ইস্তেকফারের সোয়াব পাব এবং যাদের জন্য আমরা ইসতেকফার করছি তারাও সোয়াব পাবেন তাদেরও মর্যাদা আল্লাহ তাল্লার কাছে বৃদ্ধি পেয়ে যাবে দর্শক ইস্তেকফারের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আশা রাখি ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম জন্য করুণা সহ তাম সৃষ্টির জন্য सकाल छंग যুব সমাজ প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 সালামু আলাইকুম ওয়ারহমতুল দর্শক পাপ বিভিন্ন রকম রয়েছে কোরআন এবং হাদিসে পাপকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে কবিরা এবং সগেরা সগেরা সাধারণ গোনা আমরা মানুষ প্রতিনিয়ত বিভিন্নভাবে রাগ হয়ে গেছে বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে নজরটা খারাপ দিকে চলে গিয়েছে ছোটোখাটো অনেক পাপ আমরা করে ফেলি এগুলো আল্লাহ আল্লাহতালা বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাপ করে দেন তব এসতে ফারুক করতে হয় আর যেগুলো বড় গোনা যেগুলোতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বড় গোনা কর আনকারিমে যেগুলোকে বড় গোনা হিসেবে উল্লেখ করা হয়েছে অথবা যেগুলো শাস্তি অভিশাপের কথা বলা হয়েছে এগুলো বেশি বেশি করে তবার মাধ্যমে ক্ষমা নিতে হয় তবে এখানে একটা মূলনীতির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দর্শক সেটা হলো মোমেনের ইমানের দাবি তো যে তিনি প্রতিটি পাপকেই বড়ো মনে করবেন কোনো পাপকে ছোটো মনে করবেন মোমেন এমন হবেন না কারণ আল্লাহ তাহলে ক্ষমা করবেন ইনশা আল্লাহ তবে আমরা যেহেতু অন্যায় করেছি রবের নির্দেশের বিরোধী মোমেন তার পাপকে পাহাড়ের মতো মনে করে ভয় পায় যে কখন পাহাড়টা তার উপরে পড়ে যাবে তাড়াতাড়ি তবা করে বারবার তবা করে আল্লাহরকে আর এর মাধ্যমে কি হয় দর্শক ইস্তেক ফার তো বড়ো জিকির ইস্তেকফার তো বড়ো আবাদত আর এর মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহার কাছে মর্যাদা বেড়ে যাই বাপের ক্ষমা পাওয়া ছাড়াও আমাদের মর্যাদা বাড়তে থাকে দর্শক আর আব্দুল্লাহ সৌদর তালু বলছেন ওয়াল ফাহেরা আর পাপাচারি ব্যক্তি ইয়ারা জুনুবাহু কামেসলে জুবাবিন পাপাচারী ব্যক্তি তার সকল পাপকে হালকা মনে করেন এ তো মাসি নাকে বসেছে যে কোনো মুহূর্তে আর এসে ভালো হতে পারবো পরে এক সময় তবা করে নিলেই হবে এভাবেই ওই ব্যক্তি তার অন্তরের বিশুদ্ধতা হারিয়ে ফেলে দর্শক কাজেই আমাদের সকল পাপকে বড় মনে করতে হবে আল্লাহ তাল্লাহার কাছে কাকুতি দিয়ে তবা করতে হবে কোন তো আমাদের ক্ষতি নেই আমাদের হারানোর কিছু নেই রবের কথা মনে করেছি পাপকে বড় মনে করে তার কাছে তবা করেছি আমাদের হৃদয় উজ্জীবিত হয়েছে আল্লাহ তালার কাছে আমাদের মর্যাদা বেড়ে গেছে এখানেই তো দর্শক শির আর তৌহিদের পার্থক্য পাপ থেকে মুক্তির নামে যারা শিরকে নিপতিত হয়েছেন তারা অন্তরকে নষ্ট করে ফেলেছেন কিভাবে বিভিন্ন ধর্ম বা বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে আল্লাহ এবং বান্দার মাসখানে মধ্যস্থতা কল্পনা করে হয়েছে যেমন এই সাহা আল অনুসারীরা তাওহিদ এবং সন্ন্যাতের উপরেই ছিলেন সরিয়ার উপরেই ছিলেন তারা এক আল্লাহর এবাদত এবং তাওরাতের শরিয়াত পালন করতেন নিজেদেরকে পবিত্র রাখতেন গোনামুক্ত রাখার জন্য চেষ্টা করতেন কারণ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না মুক্তি দিতে পারে না কিন্তু সাধু পল নামে এক ব্যক্তি আসলেন তিনি দাবি করলেন এইসা মসি তাকে দর্শন দিয়েছেন তাকে নির্দেশ দিয়েছেন মানুষদের মাঝে ধর্মপ্রচারে তার নিজেরই দাবি এ দাবির কোনো সাক্ষী নেই বাইবেলের ভিতরেও সাক্ষী নেই তিনি মানুষদেরকে বলতে লাগলেন তোমরা বিশ্বাস করো বিশ্বাসেই মুক্তি শরিয়াত পালন ধর্ম পালন এগুলো দরকার নেই অন্তর সাফলে সব হয়ে গেল কাজেই তোমরা যদি ঈসা মসিকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করো তাহলে তিনি তোমাদের পাপ বহন করে নিয়ে যাবেন যত পাপ হোক না কেন যত সরিয়া লঙ্ঘন হোক না কেন তিনি পাপ বহন করে নিয়ে যাবেন তিনি মধ্যস্থ আল্লাহ এবং বান্দার মাস্ক মেডিয়েটর তিনি ত্রাণকর্তা সেভিয়ার দর্শক তিনি ভাবলেন এর মাধ্যমে মানুষের জন্য দিনকে সহজ করে দেওয়া হলো কিন্তু মানুষের জন্য পাপের পতন মুক্ত করা হলো এখনো আমাদের দেশে এবং সকল দেশেই খ্রিস্ট ধর্মীয় প্রচারকগণ মানুষদেরকে বিভিন্নভাবে ধর্মান্তরিত করার চেষ্টা করেন তারা নিজেদেরকে মুসলমানদের ভিতরে ঈসাই মুসলমান বলে পরিচিতি দেন বলেন আমরা মুসলমান আমরা ঈসা আলি ইসলামের তরিকায় চলি আমরা কোরআন মানি আমরা ইঞ্জিল মানি নানান কথা বলে আমরা মোহাম্মদ ভক্তি করি সব নাম নিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করছে বিশেষ করে মুসলমানরা যেহেতু ভালো মুসলমানেরা নিজেরা ঝগড়া করছেন একে অপরের হিংসা করছেন ময়দানটা এখন ফাঁকা খ্রিস্টান প্রচারক গ্রহণ খুব সহজেই মুসলমানদেরকে কোরআন দেখিয়ে কোরআনের নামে নিজেদেরকে মুসলমান দাবি করে প্রতারণা করে ধর্মান্তরিত করছেন দর্শক কেউ যদি নিজের ধর্ম বিশ্বাস পরিষ্কার বলে কাউকে তার ধর্মের দাওয়াত দেন এটা তার অধিকার কিন্তু মিথ্যা বলে মানুষকে ধর্মের দিকে ডাকা এটা তো প্রতারণা কিন্তু মুশকিল হল প্রচলিত ইঞ্জিলে সাধুফল এটাই শিখিয়েছেন তিনি বলছেন If the proof of God is more of an unknown formula into his glory? Then why should am I judge to the sooner injury <speaking> ableulo do the alarm committee They all are dumb ornament a intellectual Wirtschaft a telemetric To what are <Hebrew> you gonna have we can patreon The otro to be a lot harta Dirac shaven своих identity That absolutely a lot of other referees So normally grammar at kivota This, it is about silent fire এই প্রতারণার মাধ্যমে মানুষদেরকে তাদের পথে ডাকেন ডাকার পরে রসল্লামের বিরুদ্ধে অনেক কথা বলেন ইসলামের বিরুদ্ধে বলেন পরাণের অবমাননা করতে শেখান সব কিছুর ভিতরে তারা যেটা বলতে চান সেটা হলো দেখো ইসলাম খুব কঠিন ধর্ম তুমি গোনা করা যাবে না অনেকে মদত করতে হবে আমাদের ধর্ম খুব সহজ তুমি শুধু বিশ্বাস করো আল্লাহ এবং তোমার মাঝে ইসলামসি মধ্যস্থ করবেন তোমাকে তরিয়ে নিয়ে যাবেন সব গোনা তিনি বহন করে নিয়ে যাবেন কবরে হাসরে তোমার পাশে দাঁড়াবে এই কথাটা যে কিভাবে মানবতাকে ধ্বংস করে আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো একজন মানুষ যখন কাউকে মধ্যস্থ কল্পনা করে তখন আল্লাহর কাছে আর ক্ষমা চাই না যেমন আমরা খুব সহজ জীবনের একটা নমুনা দিয়ে এটা বুঝতে পারি আমরা পিতা মাতার সাথে অনেক সময় ছোটোবেলায় কিশোর বয়সে খারাপ আচরণ করেই ফেলে এটা স্বাভাবিক একজন সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করেন মাঝে সাথে কথা শোনেন না রাগ হয়ে যায় অবাধ্য হয়ে যান আবার একটু ভালো হলেই মায়ের মমতা অনেক চলে আসেন মার কাছে বসে থাকেন মা বোঝে ছেলের মনটা খারাপ আদর করে দেন অথবা মার কাছে মাপ চান মায়ের মমতা নেওয়ার চেষ্টা করেন অন্যায় হয়ে যায় আবার মমতার জন্য ফিরে আসেন অন্যায় হয়ে যায় আবার মমতার জন্য ফিরে আসেন এই ছেলে প্রকৃত মায়ের প্রেম অর্জন করবেন আস্তে আস্তে অন্যায় বন্ধ হয়ে যাবে সত্যিকারের মাতৃ সেনহ এবং মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ এই সন্তান অর্জন করতে পারবে। মায়ের মমতায় হৃদয়ে শিখতে হবে আরেক সন্তান সে মনে করে যে তার পিতা অথবা তার ভাই মধ্যস্থ করে দেবে মায়ের কাছে মায়ের অবাধ্য হন কিন্তু মায়ের কাছে আসেন না কারণ পিতা তো রয়েছেন বা ভাই আছেন তিনি মধ্যস্থতা করে দেবেন অথবা খালা আছেন অথবা নানি আছেন তারা যেহেতু মধ্যস্থ করে দেবেন আমার ভুল পাপগুলো বহন করবেন মা যতই রাগ করো কিছু করার নেই তারা বললে মিটিয়ে দেবে কাজেই ওই ব্যক্তি মায়ের অবাধ্য করে অবাধ্য হন ওই কিশোর বা ওই যুবক ওই সন্তান মায়ের অবাধ্য হন আবার অবাধ্য হন কিন্তু মায়ের কাছে যান না কারণ তিনি মায়ের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেন না তার তো মধ্যস্থ রয়েছে এইভাবে এই দ্বিতীয় সন্তান মায়ের সেনা থেকে বঞ্চিত হয় মায়ের মমতা থেকে বঞ্চিত হয় তার হৃদয় মন গভীর পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে যায় দর্শক এটাই হল শির্ক এবং তৌহিদের ভিতরে পার্থক্য আমরা সবাই পাপ করি আর এই পাপের অনুভূতিটা আমাদের কনফল শির্কের পথে নিয়ে যায় আমি তো গোনা করে ফেলেছি আল্লাহ হয়তো মাফ করবেন না লা আল্লাহ তো গোনাগারদেরই মাফ করেন বরং আল্লাহ ইসলামে মানুষকে মানুষের প্রকৃতিতে দেখেছেন আল্লাহ রসুল সালাম বলছেন সোহিমুসলাম অন্যান্য গ্রন্থের আদিস লাউলিবুহাবাহিকুম তাহলে আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন এমন জাতি সৃষ্টি করবেন যে জাতি গোনা করবে তবা করবে আল্লাহ তাদের মাফ করতে থাকবে দর্শক এ বিষয়ে আরো অনেক কথা রয়েছে এ পর্বে আর সময় নেই আল্লাহ তাল্লাহ তৌফিক দিলে আমরা পরবর্তী পর্ব আলোচনা আল্লাহ তালা আমাদের ভালো রাখুন আল্লাহর দিনের উপরে তহিদের উপরে রাখুন এই দোয়া করে শেষ করছে আজকের পর্ব ও সালা মোহাম্মদ ওয়াল্লা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 দেখুন ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম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 यूरोप सब चे बृद्धि पाधर्म हम इसम पृथ्वी सब चेहरी इस लक्ष लक्ष मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते बाध्य कर तरब एटलम तरबारी शांति तरब यह तरबारि सत्य एवं ज्ञान जाते आनव जर सकल समस्या